রমাদান উপলক্ষে রিন রফসের বিশেষ লেখচার সিরিজ চেনা অা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহানুআলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনানিয়ে আসসালামুকুম আরহামাকাতুদাহিমিম ইসমিল্লাহিহি রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসল্লা আল্লাহ সঈদিনা মহাম্মদ ওয়াইআ তসলিমান গত তিনটি পর্বে আমরা আল্লাহ দুইটি সমহান নাম সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং সেই দুইটি নাম ছিল আর রহমান আর রাহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু আজকের পর্বে আর রাউফ এই নামটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি অর্থের দিক থেকে এই তিনটি নাম খুবই কাছাকাছি তবে কিছু সূক্ষ্মতা রয়েছে যিনি আর রাউফ আল্লা সুবহান তালা তার আর রাউফ এই নামের অর্থ হচ্ছে যিনি পরম স্নেহশীল এবং পরম মমতাময় राहिम नाम जो व्यापकता रही है तरह की विशेष धरण मध्य राउफ नाम अंतर्भुक्त हो जाए जेमन जा आप देखी कुरआने जे दस टी स्थानें राउफ नाम मध्य आठटी स्थानी आल्ला सुबह तला राहिम नाम संगे एकत्रे राउफ नाम के व्यवहार कर जमन कथा वल्ला सुबह तला इन्ना रब्बाकुम लाराउफुर राहिम आर कथा व्ला सुबह तला इन्नाल्लाहब नासि लाराउफुररा रहीम आर कहलाम रब्बाना इन्न राउफुरउफ रौुफ नाम अर्थ जिन परम स्नेहशील परम ममतामय राउफ नाम रा हमजा फाइ शब्दी शब्दमूल हिसेबी कुरने तेरि स्थान व्यवहार कर राफातन किंबा राफातन ये जगूर अर्थ हे दया और नम्रता सूतरा जिन्ह राउ एम भाव दया और करुणा थकें नम्रतारे स्नेह और ममतारा अत्यंत सूक्ष्म भावे स्नेह और कमलतारे दया और करा प्रदर्शन करउफ शाब्दिक दिक्कत अर्थ रही प्रथम अर्थ हे नम्र सदय क्षमासील हवा द्वितीय अर्थ हरुणा और दया और तृत्य अर्थ हे जिनी सहानुभूति प्रदर्शन कर कोमलता प्रदर्शन करूतरा राउ शब् खुबी कोमल भाव नम्रतारा दया और करुणा कड़ा के बोझानो थे अत्यंत जत्नर साधे दया और कराटी हे राहिमर सर्वोच्च पर्यायन रसुल्लाह सल्लामे सम्पर्ल्लासुबल्ला कुर आने व ল কুম সুদুমিনুষিকুম আজি জুনা লি গিমনি তুম হরি সুনা লি কুম বি ন উ তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসুল এসেছেন এবং তোমাদের যে দুঃখ কষ্ট সেগুলো সহ্য করা তার জন্য দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী এবং মুমিনদের জন্য তিনি রাউফুর রাহিম আলাই কুম্বিল মিনই না রাউফুর রাহিম তিনি মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল মমতাময় এবং রাহিম বা দয়াময় কাদি রাউফ অর্থ হচ্ছে যিনি স্নেহশীল যিনি মমতাময় যিনি কোমল এবং নম্র রাসুলুল্লাহ সাল্লু আসাল্লাম তিনি মোমিনদের কষ্টকে নিজে অনুভব করতেন তিনি তাদের প্রতি সমবেদনা সহানুভূতি এবং তাদের দুঃখে সহমর্মিতা অনুভব করতেন এ কারণে আল্লাহ মহাতালা তাকে বলেছেন তিনি মোমিনদের প্রতি রাউফ এবং রাহিম একটি উদাহরণের মাধ্যমে রাউফ এবং রাহিম এই দুটি নামের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম পার্থক্যকে আমরা বোঝার চেষ্টা করতে পারি যেমন একজন মা তিনি চিন্তা করলেন যে সামনে শীতকাল রয়েছে শীতে তার সন্তান ঠান্ডায় কষ্ট পেতে পারে কাজে তিনি আগেভাগেই শীত আগে আগেই সন্তানকে বলে দিলেন যে শীতে তোমাকে সাবধানে থাকতে হবে যেন তোমার ঠান্ডা লেগে না যায় কিংবা তোমাকে গরম কাপড় পড়তে হবে এই যে আগে থেকেই সাবধান করে দেওয়া যত্ন নেওয়া এটি হচ্ছে রাফা বা মমতা আবার হয়তো দেখা গেল যে সেই সন্তান ঠান্ডায় অসুস্থ হয়ে গেছে কিংবা জ্বর বাঁধিয়ে ফেলেছে তখন সেই মা সন্তানের উপরে দয়া করবেন তার উপরে করুণা করবেন তাকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করবেন সুস্থ করার চেষ্টা করবেন এবং সেটা হচ্ছে রাহমা দয়া বা করুণা এভাবে আল্লাহ সুহামতালা আমাদের প্রতি সকল সৃষ্টির প্রতি যত সূক্ষ্মভাবে যত্ন গ্রহণ করে থাকেন যত সূক্ষ্মভাবে তিনি কোমলতা নম্রতা দয়া এবং মমতা প্রদর্শন করেন সেটা অনেক সময় আমরা বুঝতেও পারি না আল্লাহ সুহামতাল্লাহ অনেক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন দয়া করুণা স্নেহ এবং মমতার মাধ্যমে আমাদেরকে উত্তম পথের দিকে পরিচালিত করেন সেই সূক্ষ্ম পরিচালনার বিষয়গুলো অনেক সময় বোঝাও আমাদের জন্য কঠিন হয়ে যায় এত সূক্ষ্মতার সঙ্গে আল্লাহ সুবাহতাল্লাহ তার সৃষ্টির প্রতি রাফা বা মমতা করে থাকেন এবারে আমরা কোরআনে উল্লেখিত বিভিন্ন আয়াতে যেখানে আল্লাহ সুবাহআ তার রাউফ নামকে ব্যবহার করেছেন সেগুলো উল্লেখ করার চেষ্টা করছি এবং আশা করা যায় কোরআানে উপস্থাপিত বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে আমরা আল্লাহ সুবাহআল্লাহর এই সমহান নাম রাউফ যিনি দয়াদ্র যিনি স্নেহশীল মমতাময় সেই নামের অর্থ বুঝতে পারব বিচার দিবস সেই দিবসের ভয়াবহতা এবং যেদিন মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় থাকবে कारण आल्लामय स्नेहशी दयालु ए प्रसंगे अल्लास সেদিন প্রত্যেকেই যা কিছু ভালো করেছে সেগুলো তোকে সামনে দেখতে পাবে যা কিছু মন্দ আমল করেছে সেগুলোও দেখতে পাবে এবং তখন তারা ইচ্ছা করবে তারা চাইবে যদি তার এবং সেই মন্দ আমলগুলোর মধ্যে বহু দূরের ব্যবধান হতো আল্লাহ সুবাহতালা বলছেন যে আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করে দিচ্ছেন কারণ আল্লাহ রাউফুম ইবাদ আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল মমতাময় এবং দয়ালু तार उपरे दीन, आल्ला सुबहताला असीम दयाव को स्नेह ममतार्ध्यमेपर विभिन्न नियमत प्रदर्शन कर दिन रत अबिराम जदि आल्ला नियम के गणना करार चेषा करी तो गुणे सेगुलो शेष करते पर रम एक नियमत हल्ला सुबहतालाभिन्न चतुष्पद जंतु केनुगत कर दिए मानुष विभिन्न चतुष्पद जंतु गबादी पशु तक व्यवहार कर विभिन्न उपकार लाभ कर জমি চাষ করা ফল ফসল আদি করা সেই কাজে তাদেরকে ব্যবহার করা হয় তাদের থেকে দুধ এবং মাংস ইত্যাদি খাদ্য লাভ করে থাকে এবং দূর ভারী মালামাল বহনের ক্ষেত্রে এই পশুগুলোকে মানুষ ব্যবহার করে থাকে সেই নিয়ামত স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহতআল্লাহ কোরআনে কারণ তিনি আমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল মমতাময় এবং করুণাময় তিনি তার মমতা এবং স্নেহের মাধ্যমে এই সকল প্রাণীদেরকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন এর প্রসঙ্গে আল্লাহ সুবাহতআ আল্লাহ আয়াত উল্লেখ করে সেখানে তার নাম রাউফকে ব্যবহার করেছেন বলেছেন এই সকল প্রাণীগুলো তোমাদের বোঝা এমন জনপদ বা শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে যদি তোমরা সেগুলোকে বহন করার চেষ্টা করতে তাহলে প্রাণান্তকর পরিশ্রম ছাড়া সেগুলো বহন করে নিতে পারতে না। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত দয়াদ্র স্নেহশীল মমতাময় এবং এবং অসীম দয়ালু ইন্না রব্বাকুম লারাউফুর রাহিম এভাবে আলা সুমাতা সমুদ্রে ভাসমান জাহাজগুলোকে আমাদের অধীনে করে দিয়েছেন সেগুলোর মাধ্যমেও মানুষ দূরের পথে যাত্রা করতে পারে মালামাল বহন করতে পারে এবং আরও অনেক নিয়ামত লাভ করতে পারে সেই নিয়ামত স্মরণ করিয়ে দিয়ে বলেছেন রাহিম অত্যন্ত প্রতিহশীল মমতাময় এবং দয়ালু আল্লা সুহাম তাল্লাহ আয়াতে বলেছেন তুমি কি দেখো না ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে এবং সমুদ্রে চলমান সেই জাহাজসমূহ সেগুলোকে একমাত্র আল্লাহ নিজের আদেশে তোমাদের অধীনে রেখেছেন এবং তিনি আসমানকেও যেন তার আদেশ ব্যতীত সেটা জমিনে পতিত না হয়ত বলেছেন তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো তাহলে তোমাদের কেউই রেহাই পেত না নিশ্চয়ই আল্লাহ রাউফ তিনি রাহিম তিনি মমতাময় এবং পরম দয়ালু এইভাবে আল্লাহ সুহামত আল্লাহ যে রাসুল্লেরকে প্রেরণ করেছেন এবং তাদের কাছে নিজের আয়াত নাজিল করেছেন সেই প্রসঙ্গেও উল্লেখ করে বলেছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটি দয়া এবং মমতা এবং স্নেহের বহিপ্রকাশ কারণ আল্লাহ সুহামত আল্লাহ সেই আয়াতসমূহ নাজিল করার মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন আল্লাহ কুরানে বলেছেন তিনি তার এক বান্দা অর্থাৎ রাসুলের প্রতি আয়াত নাজিল করলেন যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন ওয়াঈ্লাহ আবিকুম লউ রাহিম নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত মমতাময় এবং অসীম দয়ালু আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা আল্লাহ সুহামতআ আল্লাহ আর রাউফ এই নামটি সম্পর্কে জানলাম যিনি মমতাময় এবং যিনি স্নেহশীল আল্লাহ সুহামতআলা কোরআনে একটি চমৎকার দোয়া উল্লেখ করেছেন এবং সেখানে তার এই রাউফ নামকে ব্যবহার করেছেন যারা পরবর্তী অর্থাৎ আনসার এবং মহাজির তাদের পরবর্তীতে যে সকল মুসলিমরা এসেছেন তাদের জন্য করণীয় হচ্ছে পূর্ববর্তী নেকর মুসলিমদের জন্য দোয়া করা সেই প্রসঙ্গে উল্লেখ করে আল্লাহ সুহামতআল্লাহ বলেছেন যে যারা পরবর্তীতে এসেছে তারা পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তী যুগের ব্যক্তিরা বলেছেন আল্লাহ বলেছেন তারা বলে আমাদের রব আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে আপনি ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে রব্বানা ইন্না করা রহিম হে আমাদের রব নিশ্চয়ই আপনি পরম মমতাময় অসীম দয়ালু আল্লাহ ওয়া আল্লাহ আলহি ও আলহামদুলিল্লাহ রবিআ রেইনডো মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com slash